এ সামনে আসতেছে আগামী মাসে শ্রাবান মাসের পনেরো তারিখ বাংলাদেশের জোরে সরে একটা আবাদত পালন হয় নাম কি সবে বরাত এটা সম্পর্কে একটু বলে যায় সবে বরাত এটা কি আরবি না পার্সি না বাংলা মাশাল সবাই তো জানে তাহলে এটা হইল কি পার্সি এটারা আরবি করেন যে কোনটা সঠিক আরবি লাইলে কদর করেন নাই তারা টেলিভিশনে শুনে দেখবেন ওই পনেরো তারিখ আসলে একটা টেলিভিশনের দিকে চোখ রাখবেন কান খোলা রাখবেন শুনবেন তো ওনারা এখানে একটা ব্যাখ্যা দিবেন ব্যাখ্যাটা হলো। অথবা আপনারা আপনাদের মসজিদের জিজ্ঞাসা করবেন হুজুর আজকে যে নামাজ পড়বো তো নিয়োগটা একটু বলি দেন তখনই আরবি বাইর কেমনি আরবিটা কি এর আগে বাইর করতে পারতাম না বাইর করার কিছু কৌশল আছে তো নামাজ পড়তে হইব আজকে তো রাজ তো নামাজের নিয়তটা একটু শিখাই দেন তখন নিয়ত হয় না নিয়ত রাখাতি বরাত। মানে সব ফার্সি সবের আরবি হলো কি লাইলা মানে রাত্রি এটা ঠিক আছে আচ্ছা বরাত বরাত কফালে নাই তাকদিরে নাই বরাতে নাই তাহলে বরাত হলো পারসি। আরবি ভাষায় দুনিয়ার এমন কোনো ডিকশনারি নাই আসমানের নিচে যে জিজ্ঞেস করেন হুজুর নিয়ত কল কয় লাইলাত বরাত বরাত আরবি বানালেন লাইলাতুন আরবি বানান বরাতের আরবি লিখবো না কে বলেন লাইতুল বরাত এটা আরবি হয় নাই আরবিও হয় নাই আরবি একটা আরবি একটা ফার্সি এটার আরবি এটা আরবি নাই আরবি পাইব কই না খুঁজে খাঁজে বের করতো এখন তো আরবি একটা জনগণের পাগলের শাড়ি পরে বো বানাইতে হইব একটা তো জনগণের বুঝ দিতে হইব জনগণ আসি কয় নিয়ত কর না কথা নিয়তের মধ্যে ফেসে পড়ি কয় লাই বরাত এটা শব্দ নাই আচ্ছা অনেক বুদ্ধিমান তো উনারা আবার কৌশল করে আরেকটা বানাইছেন কয় এটা হলো কারিমে একটা সুরা আছে আপনাদের আলেম আছে বড় বুজুর্গ আলেম যখন বসে আশেপাশে তিরিশ চল্লিশ জন পাগল লই বসে এক পাগলে এমন এমন নাচে আর পাগল এদিকে নাচে আরেক গলে কোনো সরব নাই আমরা আল্লাহর পাগল এরকম ভাঙল লইলে বসে ওয়াজ করতো সাইরে পাশে গিয়ে আলহামদুলিল্লাহ আজকে দেখেন কত ফিতার জন্য তাহলে সুরা তাওবার আর এক নাম হইল কি সুরা বারা আহ বারা আহ মা নাকি বলেন দেখি বারা আল্লাহ এবং রাসুলের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হচ্ছে সম্পর্ক বিচ্ছেদ করার কাদের সাথে মুসরিকদের সাথে আল্লাহ এবং আল্লাহ রাসুলের পক্ষ থেকে ঘোষণা আজকে সাথে সমস্ত প্রকারের সম্পর্ক বিচ্ছিন্ন করা হইল তাহলে এই রাত যদি হয় লাইলা তুল বাড়া আলো এই রাত্রে আল্লাহ আর বান্দার মাঝে চিরদিনের জন্য সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় মানুষ যদি বানায় দেখেন কত রকমের গন্ডগোল আল্লাহ নাই দেখবেন যে মালসি খাত মালসি খাতা মালসি খাতা চিনেন হ্যাঁ নাঙ্গলকোটার মানুষ মালসি খাতা চিনে না খাতা হইলো মাথার দিকে ডাকলে ফাঁপ দিকে ডাকা যায় না দিকে ডাকলে মাথার দিকে ডাকা যায় না এরকম খাতা লাইতুল বাড়া আহ কারণ এটা কোরআন আছে কোরআনার একটা সুরাই আছে বারা আতমাল সম্পর্ক বিচ্ছিন্ন করা संपर को अल्ला ना हु आमानू। तुमा एक अल्लाह रबुलर তারপরে হবে আল্লাহর রাসুলের সাথে তারপরে হবে ইমানদারদের সাথে তোমাদের ওয়ালাহ আল্লাহুল্লা দিন আল্লাহ হইল ইমানদারদের ওয়ালি আল্লাহর সাথে হবে কি ওয়ালা বাড়া হবে কার সাথে আচ্ছা আল্লাহ আলিগুল্লা দিন আমানো এটা কোন সুর আর কত নম্বর আয়াত বলেন দেখি কত নম্বর দুশোশিষ্ঠ আছে দুশো পঞ্চান্ন আয়াতুল কুরসির পরের পর একটা এটা পরের টা দুশো ছাপ্পান্ন এটা দুশো সাতান্ন আল্লাহ আল্লাহ হলেন ইমান দারদের তাহলে আল্লাহর সাথে ইমানদারদের হবে ওয়ালি তাহলে ইমানদার যদি আল্লাহর সাথে সম্পর্ক গভীর করার জন্য কোন রাত বানায় সেটা হবে লাইল বেলায় সেটা হবে না। যদি আল্লাহর সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করার জন্য ইমানদারের কোন রাত দরকার হয় তো সেই রাতের নাম কি হবে লাইলা তুল বেলায়া বেলায়া মানে ওয়ালা বন্ধুত্ব ঘনিষ্ঠ করা একেবারে অন্তরের অন্তরস্থল থেকে বন্ধুত্ব করা আলাহালাম তার জাতির লোকদেরকে দেখলেন কিছু মানুষ নক্ষত্রের পূজা করে ফালাম্মা জান আলাই রি এলাকার জনগণ বলতেছে ওই যে নক্ষত্র দেখতেছে এটা আমাদের রব ফলা কতক্ষণ পরে নক্ষত্র ডুবি গেছে ইব্রাহিম আলিয়া বললেন যে জিনিস নিজের নিজে ধরে দেখতে পারে না আমি তারে রব মানি না মিয়া রব হইতে হইলে যে নিজেরা নিজে ধরে দেখতে পারে না হ্যাঁ আমার রবই কেমনে বাংলার মুসলমান পাগল বাংলার পাগল ভাই বোনেরা এমন এমন মানুষের কাছে দৌড়ায় যেই মানুষ নিজের অসুস্থতা নিজের রোধ করতে পারে না নিজে অসুস্থ হইলে বড় বড় হসপিটালে যাই শুয়ে রয়েছে বাবা জনগণ যাই বাবারে কয় বাবা আমি বিপদে আছি মুসিবতে আছে আমার বিপদ আপদ মুসিবত দূর করে দেন বাবা নিজের মুসিবত নিজে দূর করতে পারে না নিজের অসুস্থতা নিজে দূর করতে পারে না ডাক্তারের কাছে যায় হসপিটালে শুয়ে থাকে বাবার এত বড় বিশাল এক ফেট যেই ভিতরে একমন চাউল ঢুকাইলেও ফ্যাট জায়গা থাকবে বাবা ইচ্ছা করে নিজের পেটটা নিজে কমাইতে পারে না নিজের পেট কমানোর পাওয়ার বাবার কাছে নাই জনগণ সেই বাবার কাছে যায় বাবা আমার এইটা দাও এটা দাও বাবা নিজের নিজে কন্ট্রোল করার হওয়ার নাই বাবার কাছে জনগণ যায় কতক্ষণ পরে সাঁত উঠছে একটু বড় কয় দেখেন এই যে এটা কিন্তু আমাদের মাজারি রব আগের ছিল ছোট ছোট রব এবার মাজারি রব পে কতক্ষণ যদি আমার হেদায়ত না দিতেন তো এই মাজারি রবের দোকায় আমি পড়ে যাবার সম্ভাবনা ছিল কতক্ষণ পরে সকাল বেলায় বড় রব চলি এসছে সবচেয়ে বড় রব সবচেয়ে বড় রব কোনটা সবচেয়ে বড় রব উঠে গেছে সকাল বেলা ইব্রাহিম আলাইলাম কয় ফাল্মা ফালাত কতক্ষণ পরে বড় রবর ডুবে গেছে নিজেরা নিজে ধরে রাখতে পারে নাই ইব্রাহিম কয় ইন্ন উম ইম তু যত মানুষ সেরেক করো যত কিছুর করো সবকিছুর সাথে আমি বাড়ার ঘোষণা দিলাম বার হাতের ঘোষণা দিলাম সবার সাথে আমার মুশ্রিকের সাথে এবং মুশ্রিকের মাবুদের সাথে সম্পর্ক চিহ্ন করে ফেললাম এই জন্য জাহান নামে খালি মুশরিক যাবে না মুশ্রিকের মাহবুদও যাইব এই জন্য আল্লাপাক বলছেন আল্লাহাক তাদেরকেও জাহান্ন দিব সাথে সাথে ওই মাহবুদ্র কেও দিব মাহবুদ আর তারা একসাথে যাবে তাহলে ইব্রাহিম আলিয়ালাম এখানে ঘোষণা দিচ্ছেন ইন্নানি বাড়ি উমা श्री मानी मानूष बन बन आल छिन्न अथच मुश्रिक सम्पर्क विच्छिन्न कर मूल कथा मालसिखा मानुष बना आरबी नहीं বরাত আরবি হলো কদর বরাত বরাত এটারে আরবি করেন আরবি হবে লাইলেতুল কদর আরবি হবে কি লাইলে কদর এখন যদি এটা সরাসরি আরবি করে দেন তাহলে আরেকটা রায় বানানো যাবে না আচ্ছা লাইলা তুল বারাহ এই নামে একটা শব্দ এই নামে একটা বাক্য কোন সহি কোন দইপ কোন জাল কোন ধরনের হাত যিনি বলবেন লাইলা বারা আহ ওই ভাইকে বলবেন আপনি একটা জাল হাদিস দরকার নাই একটা আরবি কিতাব দেখান যে আরবি কিতাবে লেখা আছে লাইলা তুলা আহ তাহলে ও সূত্র মনে রাখবেন যেই জিনিসের আরবি নাই বুঝতে হবে ওই জিনিস মক্কামুদিনা থেকে আসে নাই ওই জিনিস ইরানের তৈরি শিয়াদের তৈরি তাহলে এটা কে বানাইছে